نحيبك هز وجداني نحيبك هد أركاني وأرقني وأبكاني أيا أركان لا تبكي نحيبك هز وجداني نحيبك هد হাদিস এ কুৎসিতে পরিণিত হয়েছে রাসুল সাল আলিহাসাল্লাম বলেন আল্লাহ তালা কেমতের দিন মানব জাতিকে লক্ষ্য করে বলবেন ইয়াবনা আদম মারিদ তুফাল তাওদনি হে আদম সন্তান আমি রোগাক্রান্ত হয়েছিলাম তুমি আমার সেবা করনি তখন সে বলবে তোমার কি মনে নেই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তখন তুমি তার সেবা করনি যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে তার কাছেই পেতে atau pur Allah taala abaro bolben প্রতিপালক আমি কিভাবে আপনাকে খাওয়াতে পারি তখন আল্লাহ সুবাহ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 আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি তুমি যদি তাকে পানি পান করাতে তাহলে তার প্রতিদান আমার কাছে পেতে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সেদিন আমরা আল্লাহ সুবাহর কাছে কি জবাব দেব। যেদিন অসহায় রোহিঙ্গা মহাজিরদের ব্যাপারে আমাদের এমনি জিজ্ঞেস করা হবে প্রিয় মুসলিম ভাইও বোনেরা আমরা যদি আজ ক্ষুধার্ত কৃষ্ণার্থ রোহিঙ্গা মুসলিম ভাই প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দেই আল্লাহর কসম কালকামতের দিন আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে আমরা যদি আজ অসুস্থ অসুস্থা মুসলিমদের সেবায় এগিয়ে না আসি আল্লাহর কসম সেদিন আমাদেরকে মুহাশাস্তি ভোগ করতে হবে তাই আসুন আমরা আমাদের মাজলুম ভাইবন্দের প্রতি সাহায্য সহানুভূতি অটুট রাখি শুধু দু একবার ত্রাণ পাঠিয়েই তাদের ভুলে না যাই আল্লাহ সবানহু তালা আমাদেরকে মাজলুম রোহিঙ্গা মুসলিমদের স্থায়ী সমাধানের জন্য পবিত্র কোরআনে বর্ণিত আদেশের উপর আমল করার তৌফিক দান করুন আমিন